ولا سوف يعطيك ربك فترضاه ألم يجدك يتيما فآواه ووجدك ضالا فهدا ووجدك عائلا فأغنى فأما اليتيما فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث قلق سمير يدرسي سورة الظحار তফসির আমরা পেশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এসুরা মক্কি সাধারণত মক্কি জিন্দিগিতে নাজির হয়েছে এজন্য মক্কি বলা হয় এ সূরা সারনুজুল সম্পর্কে বুখারী মুসলিম মুসনাদে আহমদ এছে জন্দ বিন আবদুল্লাহ আল বজলি রাদিয়াল্লাহু আনহু বলেন ইস্তেকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فلم يقوم ليله او ليلتين যার ফলে তিনি এক রাত বা দু রাত দাঁড়াতে পারেন আল্লাহ মানুষ না হতেন তাহলে প্রত্যেকটা কথা আপনারা ভালো করে বুঝলেন ইস্তাকালিম সাল অসুস্থ ছিলেন যার ফলে এক রাত বাহিলা সবসময় কষ্ট দিত সে এসে আল্লাহ রসুন বলছে আমি তো দেখছি তোমার শেতন তোমার কাছে আসছে না ও হয়তো তোমাকে ছেড়ে দিয়েছে আল্লাহ রসুন কত কষ্ট দিয়েছে মানুষ তার অদৃশ্যও তাকে বকেছে নবী করিম সালামকে গালমন্দ করেছে এটা তো গালই আল্লাহ রসুন রাত্রে কেয়াম করতেন কোরআন পাঠ করতেন তাহা যদি সরাত পড়তেন কোরআন করতেন ওরা শুনতে পেত তো একাতি রসুন মুসলমানরা কত মুসলিম নামদারী মুসলমান পর্যন্ত পড়ে না এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে আপনারা যারা এবছর যাবেন আপনারা হজ করবেন আর সরাত যদি না পড়েন তাহলে কি রকম হবে আল্লাহ তুমি তৌফিক দাও কেউ যেন এরকম না রাখে রা তো বলবে আমি তো সাথে ওয়াদা করিনি তো আমি তো এরকম করেছি আল্লাহ আমাদের হেদয়ার দিন কেউ কেউ ব্যাপার আমার সাথে নির্দেশ কার আল্লাহ নির্দেশ কার মোহাম্মদ রসুল সলাদ বাদ দেয়া যায় না সলাদ বাদ দিয়ে আপনি হজ আদায় করবেন এই হজটা কিরকম হয় আচ্ছা এখন বললেন আমি হজ করব আর ছাড়বো না কিন্তু সত্যিকারের তবা হবে এবং দৃঢ় প্রতিজ্ঞতার সাথে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আপনি বলবেন পাঁচ বক্ শুরু করেছি আর কখনো ছাড়বো না পর্যন্ত পাঁচ বক্স সাজাতে দেয় করবো মানে যারা এরকম করে আরকি চার রক পড়ে তিন রক পরে ওদেরকে বলছি আর যারা পড়ছে তাদের উচ্চ উদ্দীপনা বাড়াবে বলবে আল্লাহ আল্লাহ আমাদের ইনশাল বলছেন ওই মহিলা যে বললো আল্লাহ রসুল সাহায্যকে এসে আমি আমার তো মনে হচ্ছে তোমাকে তোমার শেষ ছেড়ে দিয়েছে ويشوم ايت نازিল হয়েছে এই সূরা বলেছেন فانزل الله عز وجل والضحى والليل اذا سجى ما ودعك ربك وما قلى ولان اخرته خير لك من الاولى ولا يعطيك ربك فترضى الم يجدك يتيما فاوى وَجددكَ ضََّ فَهَدَ وَجَدكَ عَ إِلَ فَأَغْنَ فَأََّ اليَتيمَ فَلَا تَقُحَر فَأَمَّا التيمَ فَل تَقُهَرُ وَأََّ السَّ إِلَ فَل আমাদের দেশে লোকজন চাষ বলে না চাষের একটা ওই হচ্ছে ইদা কূর্বান্নের কসম রাথের যকিকে আচ্ছন্ন করে পড়ে ফেলে দেখে ফেলে মা তোমার রব তোমাকে ছাড়েননি ওমা কালা আর তোমার প্রতি অসন্তুষ্ট হননি তোমার রব তোমার সাথেই আছেন আল্লাহ রবুল আলমিন নবী করিম সোলাহ কান্তনা দিচ্ছেন ওই মহিলা এসে আল্লাহ রসুন কে বিদ্রুপ করছে আল্লাহ আল্লাহ আল্লাহ তাকে সান্তনা দিচ্ছেন বলছেন কসম দিনের কসম কসম রাতে যখন সবকিছুকে ঢেকে ফেলে বুঝাচ্ছেন রাতেরও দরকার আলোরও দরকার অন্ধকারেরও দরকার বলেন সুবাহ আল্লাহ অসুবিধা নাই কিংবা আপনি দুই দিন তিন দিন দাঁড়াতে পারেননি অসুবিধা নাই একটু বেশ কম হবেই বলি সুবাহ আল্লাহ মানুষ মাত্র এই আছে মানুষ মাত্র এই দুর্বলতা রয়েছে হ্যাঁ নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তুমি মানুষ তাই এই হিসেবে তোমার মধ্যে দুর্বলতা থাকতে পারে তুমি অসুস্থ হতে পারো অসুস্থতা মানুষ না হলে অসুস্থ হবে না তুমি ফেরেস্তারা কি অসুস্থ হন ইবিল আলাই ইসলাম কি অসুস্থ হন মারেকুলমত আলী ইসলাম কি অসুস্থ হন ইসরাফিল আলী ইসলাম কি অসুস্থ হন ওদের অসুস্থ হওয়ার প্রয়োজন নেই ওদেরকে রব্বুল আলম দিয়ে সৃষ্টি করেছে আল্লাহ আল্লাহ হচ্ছেন আল্লাহ আল্লাহ রব আল যাদেরকে নূর দিয়ে সৃষ্টি করেছেন তাদের অসুস্থ তারা অসুস্থ হয় না মানুষ জিন অসুস্থ হবে অন্যান্য সৃষ্টি যেসব হায় রয়েছে জীবজন্তু রয়েছে ওরা অসুস্থ হয় ওরা মারা যায় মারা যায় কিনা সিংহ বনের কিনা সাপ বিচ্ছু মরে নাম সব সময় গিয়ে থাকে মানুষও মরে যদি হয় মরবে না ওই সময় এক সময় আসবে যখন আল্লাহর নির্দেশ হবে তখন এর আগে মরার কথা নয় কারণ আল্লাহ বলেছেন সিংহ দিবেন কে ইসরাফির আলী ইসলাম তখন সবাই মারা যাবে সবাই ধ্বংস হয়ে যাবে তবে আল্লা যাদেরকে যতই শক্তিশালী কিন্তু দুর্বল তো আল্লাহ বলছেন সান্ত্বনা দিচ্ছেন মোহাম্মদ ইসলামকে কি বললেন তোমার জন্য দুনিয়া থেকে অনেক ভালো কতটুকু ভালো এটা নেই অনেক আখারাতের সাথে দুনিয়ার কোন তুলনা হয় আমরা বুঝি তো বেত ওই যে মনে করেন ঘোরা পরিচালনা করে এরকম ফিল কুমফিল তোমাদের একজনের জান্নাতে সাউথ বা চাবুক রাখার জায়গা জান্নাতি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তা থেকে উত্তম তাহলে আখরাতের সাথে দুনিয়ার কোন তুলনা হয় আল্লাহ বলছেন দুনিয়াতে আমরা যতই ভালো অবস্থানে থাকি পরিপূর্ণ শান্তি লাভ করতে পারবো না যারা দুনিয়ামুখী বেশি বেশি এ দুনিয়া দুনিয়া করে আপনি ভিতরে যান দেখেন শান্তি নেই শান্তি যদি থাকে তাদের রয়েছে যাদের মধ্যে রয়েছে আল্লাহর ভয় যারা ইমান এনেছে আল্লাহর জাতির উপর আল্লাহি তুড় শোনো আল্লাহর দিকিরের মাধ্যমেই মন শান্তি পায় তাহলে যাদের ভিতরে আল্লাহর দিকির নাই ইমান নাই ওরা যতই কোটিপতি হুক যতই বিলিয়নপতি প্রতি হয়ে যাক ওরা কিন্তু শান্তি পায় না শান্তি কারা পায় যাদের ভিতরে আল্লাহর যাদের ভিতরে ইমান রয়েছে তারাই শান্তি এবারে মুসলিম বা দুর্বল হলেও তার মধ্যে কিছু না কিছু শান্তি রয়েছে আলহামদুলিল্লাহ যেহেতু তার মধ্যে কি আছে ইমান আছে মুশকিল মুশকিলা কেবিল لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين قولي كلم را ببعض يسجد إنا لله وإنا إليه راجعون ولا الآخرة خير لك من الأولى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَّى اللَّهِ আল্লাহ তোমাকে দুঃখে ছিলেন কষ্ট স্বীকার করেছেন আল্লাহ রসুন পরবর্তীতে মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে আসলেন সব দুঃখ মুছে গেছে সব দুঃখ চলে গেছে কি বললেন আপনারা আসলেন নদিনায় হিজরত করে এত সাহাবেছেন তারা সম্বর্ধনা জানালেন ইস্তকবাল করলেন শুভেচ্ছা বললেন আর তারা নবী করিম সাল ইসলামকে এর জন্য জান মাল সবকিছু কোরবান করে দিলেন এত লোক পেয়েছেন এরপরে আস্তে আস্তে করে লোকজন চতুর্দিক থেকে আসতে লাগলো পরে অষ্টম হিজড়িতে আল্লাহ নির্দেশে আবার মক্কা বিজয় শান্তি পেয়েছেন কিনা আল্লাহ নবী খুশি হয়েছেন কিনা দশম হিজড়িতে আল্লাহ রসুন ইসলাম হয়ত সম্পাদন করলেন সুবাহ হিজরত করার পরে আল্লাহ মাত্র একবার হজ করেছেন কইবার চারবার আর হজ কইবার নবম হিজরিতে নয় নম্বর সনে হিজরতের নয় বছরে হিজরতের পর নয় বৎসর নবম শনে কি হয়েছে তারপরে আল্লাহ করেছেন আবু বকর সিদ্দিক রুদিয়ান আর দশম হিজরিতে নবিয়া করিম সালাম নিজেই হজ সম্পাদন করেছেন এটা হচ্ছে অনেক আমাদের কথা বিশেষ করে আল্লামা ইবনুল আর একেই সমর্থন করেছেন আমাদের শেখ ইবন রহমতুল্লাহ আলিহি যে নবম হিজরিতে হজফরস হয়েছিল অবশ্য অন্য উক্তি আছে আমি হজরত বলব এটা হচ্ছে দুনিয়ার শান্তি দেখুন তো বর্তমানে আল্লাহ রসুল্লাহ ইসলাম কত কোটি উন্মত রয়েছে এ যাবৎ নবী করিম সাল নবী হওয়ার পর থেকে কত কোটি মুসলমান হয়েছেন দুনিয়ার খুশি নবী করিম সাল ইসলাম যা দেখে গেছেন হ্যাঁ আর বর্তমানে তিনি দেখছেন না কিন্তু তার উন্মতের দরুদ তিনি পাচ্ছেন সলাৎ পাচ্ছেন সোলাতুল্লাহ আমরা সলাত পাঠ করি আল্লাহ রসুলের কাছে পৌঁছিয়ে দেওয়া হয় দেওয়া হয় কিনা কে নিয়ে পৌঁছায় বলুন আল্লাহের কিছু সংখ্যক পর্যটক ফিরিস্তা রয়েছে ওরা আমার উম্মতের আমার পর্যন্ত এসে পৌঁছিয়ে দেন সোবাহ অতএব কি বুঝা গেল এর থেকে আর একটা বিধান ওই যে বলে আপনি যাচ্ছেন আল্লাহ কবরে অথবা তারা অন্য শব্দ আমার পক্ষ থেকে সালাম পৌঁছিয়ে দিলেন বলে আপনি সালাত বা সালাম পড়ছেন বা পড়ছেন সালাম পড়ি আসসালামুতে পড়ি কিনা সবসময়া করছি সালিমাল এই মজরিসে যখনই আল্লাহ রসুল সালামের নাম আছে তখনই আমরা সাল্লিয়াল বলি আমাদের আল্লাহ রসুলের কাছে তাই আমরা এরকম কাজ করবো না যেটা আল্লাহ রসুল থেকে প্রমাণিত না বা সাহাবেকরাম থেকে প্রমাণিত না অথবা আছে দহির দুর্বল কুত্তিকে কুত্তিকে একটা নিয়ে আসে আসল নাই মূল নাই ঠিক না ও সালাম করুক আর আমি পৌঁছাবো আমার সালাম কার মাধ্যমে বলুন ফেরেসাগন সালামের মাধ্যমে আল্লাহ তুমি আমাদের এবাদত কবুল করো তারপরে আল্লাহ কি তোমাকে আশ্রয় দেনি। আল্লাহ রসুল কি জানা আছে যখন জন্মগ্রহণ করেন তখন তার বাপ ছিলেন না বাপ তো তার আগেই মারা গেছেন আবদুল্লা পরবর্তীতে মা তো আছেন মাও পরবর্তীতে বাপ নাই আগে মারা গেছেন প্রথমে তার দেখাশোনা কি করতেন প্রথমে দাদা ছিলেন তারপরে দাদা মারা গেলেন পরে করলেন দেখা আবু তো আলেব আবুথ আলেব সবসময় আল্লাহ রসুল সহযোগিতা করতেন যখন নবী করিম সালিয়াল বড় হলেন কি হলেন বড় পরে নবী হলেন সাল্লিয়াম নবী হওয়ার পরেও আবু আলেব সহযোগিতা করেছেন সুবাহান সহযোগিতা এক পর্যায়ে তিনি বললেন হে মোহাম্মদ সাল তুমি তোমার দিন প্রচার করতো করো আমি তোমার সাথে রয়েছি তাই না আবু তহলেব সবসময় আল্লাহ রসুল সাল্লাহ আসেন কে সহযোগিতা করেছেন কিন্তু পরবর্তীতে তিনিও মারা গেলেন যখন আবু তহলেব মারা গেছেন তারপরে কিছুদিন পর আল্লাহ রসুন ইসলাম হিজরত করে দাদাও মারা গেলেন বড় হলেন বাপ তো আগে থেকেই নাই এভাবে চলছে বাকি যে ঘটনা আল্লাহ রসুন ইসলাম জন্মগ্রহণ করলেন তারপরে তারকে দুধ খাওয়ালো কে ওটা আরেক ব্যাপার তো আলম ইয়াজিদ একটা তোমাকে পেয়েছেন অনভিজ্ঞ তুমি কিছু না। তোমাকে জ্ঞান দান করেছে তাহাদা মানে জ্ঞান দান করেছে আল্লাহ বলেছেনমান তুমি জানো না কিতাব কি হয় আর ইমান কি হয় তাহলে আল্লাহর রসুন সালাম জানতেন না ইমান কি তাই না কিতাব কি পড়াও জানতেন না লিখাও জানতেন না চল্লিশ বছর পর আল্লাহ রসুন সাল্লাই ইসলাম নবী হয়েছেন তাহলে এর আগে কিরকম জানেন অতএব অনেকে যে বলে আল্লাহর সোল্ল ইসলাম বুঝতে পাচ্ছেন আলিমুল গাইব একমাত্র আল্লাহ আর কেউ আলিমুল গাইব না আল্লাহরই কাছে আর কারো কাছে নেই দেখলেন আল্লাহ বলছেন আর তিনি তোমাকে পেয়েছেন ওসচ্ছল পরে সচ্ছল বানিয়ে দিয়েছেন অর্থাৎ আল্লাহ রসুন সাল্লাহ ইসলামকে আল্লাহ কি পেয়েছেন ও সচ্ছল গরিব হ্যাঁ আইন পরে গানী অন্যদিকে নবী করিম সাল ইসলাম যে গানী ছিলেন পরবর্তীতে জানি বাদ্য তো গরীব pore Allah diyechen বাদ্য তো গরীব টাকা পয়সার দিক দিয়ে কিন্তু মনের ধনী আসল ধন কোন মনের ধন বড় টাকা পয়সার ধন বড় না কুনদর বড় মনের ধন বড় এজন্য নবী করিম সহহসন বলেন লাইসাল গিনা আন আরব টাকা এক বের করতে কি মুশকিলা এরকম আছে কি হজে যাবে হজে যাবে নিজের খরচ করবে একবার আল্লাহ তাকে অনেক কিছু দিয়েছেন তাই খুঁজে যায় বাবার কাছে বিল্ডিং বানাতে পারে সম্পত্তি করতে পারে জমি কিনতে পারে আর হজের সমাজ আল্লাহ পয়সা নেই আল্লাহ আমাদের খেয়ে দেয়াত এরা হচ্ছে মনের দিক দিয়ে গরিব আল্লাহ রসুন সাল্লাই অনেক সময় আপনারা জানেন নবীর ঘরে খাবার নাই এরকম হয়েছে কিনা রাষ্ট্রপতি তবুও খাবার নাই সালি তো আল্লাহ রসুন গরিব না ধনী ধনী ঘরে খাবার নাই কিন্তু মনের ধন মৌজুদ মুশকিল আমাদের মতো চিন্তা করতেন না মুশকিল খাবার নাই তো কিরকম চলবো আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সে আল্লাহ আমি আল্লাহ যদি বলে তুমি খেতে পারবে না কুটি মৌজুদ খেতে পারবে আল্লাহ আমাদের হেফাজত করো না অতএব তুমি প্রতি কঠোর হবে নাচরণ করবে কারণ তুমি ছিলে তোমাকে আমি আশ্রয় দিয়েছি অতএব ইয়েমকে পেলে তুমিও তার সাথে ভালো ব্যবহার করবে সদ ব্যবহার করবেমের রক্ষণাবেক্ষণ করবে এজন্য মোহাম্মদুরসুল্লাহম বলেছেন আমি আর ইয়েমের অভিভাবক এই দুই আঙ্গুলের মতো কিন্তু যাদের কিন্তু সুযোগ ওই ওর তো ওর তো আর কেউ জিম্মেদার নাই তো সে সুযোগ সে আস্তে আস্তে করে নিজে খেয়ে নিচ্ছে আর তার সম্পত্তির সাথে ওটা মিলিয়ে দিচ্ছে এরকম আছে বাংলাদেশে ইন্ডিয়া নেই আছে সব জায়গায় কঠোর ব্যবহার করবে না তুমি গরিব ছিল তোমাকে আছে তৌফিক আছে তৌফিক নাই ও দিতে পারছে না কিন্তু তাকে দমক দিবে না আর তোমার রবের যে নিয়ামত আছে যেসব নিয়ামত তুমি পেয়েছ সেসব নিয়ামত তুমি বর্ণনা করতে থাকো আল্লাহর পক্ষ থেকে তিনি কি নিয়ামত পেয়েছেন কত নিয়ামত পেয়েছেন এর মধ্য থেকে অন্যতম নিয়ামত রসুল হয়েছেন সল্লী তার উপর কোরআন নাজির হয়েছে সর্বশ্রেষ্ঠ মানব মানব সাল্লিউস্লাম কত নিয়ামত তিনি পেয়েছেন আজ পৃথিবীর কোন জায়গায় মানুষ আছে সবাই তাকে কি করে মুসলমান যারাই আছেন সবাই তাকে স্মরণ করেন এমনকি পর্যন্ত তাকে স্মরণ করে হিংসু বিদ্যুৎ ছাড়া সবাই জানে বড় বড় বিদ্যান যারা কাহিরদের বড় মানতে বাধ্য হয়েছে পৃথিবীর মধ্যে অন্যতম সবচেয়ে সর্বপ্রথম যে ব্যক্তিত্ব তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ নামক বই লিখে লিখেছে খ্রিস্টন ঐতিহাসিক ব্যক্তিত্ব কিন্তু সর্বপ্রথম যার নাম লিখেছে তিনি হচ্ছেন তোমার রবের পক্ষ থেকে যেসব নিয়ামত তুমি পেয়েছ তা তুমি বর্ণনা করতে থাকো তাই আল্লাহ রসুল সোল্ল ইসলাম আমাদের পর্যন্ত তিনি যে রিসালতের দায়িত্ব পেছিলেন সেই দায়িত্ব রূপে আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন কি বলে তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে যে রিসালতের দায়িত্ব এসেছে তুমি তা রূপে তোমার উম্মত পর্যন্ত পৌঁছিয়ে দাও বস এর সংকিপ্ত তফসীর মদরকে বুঝার তোফিক দিন আমুল করার তোফিক দিন নবী করিম পদাম তোফিক দান করুন আল্লাহ রা তবা তরহীম আল্লাহ মসল মারকব মহমা জজাকন